কিন্তু যে বিষয়টি আমি আপনাদের আজকের আলোচনা দৃষ্টি আকর্ষণ করতে চাই সম্মানিত আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে কার্ড আমরা সংরক্ষণ করব এর সংরক্ষণের মূল কি কি আমরা সবাই জানি একটা কার্ড আমাদের রয়েছে একটা আইডেন্টি আমাদের রয়েছে একটা পরিচিতি আমার রয়েছে সেই পরিচিতিটুকু আমি কিভাবে সংরক্ষণ করতে পারব কিভাবে আমি আমার পরিচিতি হারিয়ে ফেলব কারা আমার এই পরিচিতি ধ্বংস করতে চায় এই বিষয়গুলো এত ইম্পর্টেন্ট যে আপনি যদি কোনো অফিসে চাকরি করেন আপনি যদি কোনো সরকারি দায়িত্ব পালন করে থাকেন কোনো বড়ো কোনো দায়িত্বশীল হিসেবে দায়িত্ব পালন করে থাকেন আর সেখানে যদি আপনার প্রকৃত আইডেন্টি পরিচয়পত্র না থাকে তাহলে কিন্তু আপনার সেই মহলে কাজ করা আপনার জন্য সুযোগ থাকবে না কাজ করতে পারবেন না হয়তো পরিচয় দিতে পারবেন আজকে আমরাও তাই আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছি আমরা নিজেদেরকে মমিন পরিচয় দিচ্ছি আমরা নিজেদেরকে আল্লাহর বান্দা পরিচয় দিচ্ছি আদৌ কি আমার এই পরিচয়ে আমার পরিচয়পত্র আছে কিনা আমাকে জানতে হবে যে আমি যে পরিচয় দিচ্ছি এর জন্য আদৌ আমার পরিচয় পত্র আছে কিনা আপনি বাংলাদেশে যখন পরিচয় দেবেন দুটি মাধ্যমে মানে দুটি সিস্টেম রয়েছে একটি হচ্ছে আপনার পাসপোর্ট থাকলে আপনি বাংলাদেশে যাবেন অন্যত রোহিঙ্গা হয়ে যাবেনা খুব সহজ কথা আপনার পাসপোর্ট নেই আপনার ন্যাশনাল আইডি কার্ড নেই তাহলে আপনাকে যে কোনো সময় রোহিঙ্গা হিসেবে শরণার্থী হিসেবে চিহ্নিত করা হবে আপনার ঠিক আছে না। যদি আপনার এনআইডি না থাকে তাহলে আপনি বাংলাদেশের যে কোনো ধরনের অফিসিয়াল কাজ করতে যাবেন অফিসিয়াল কাজের মধ্যে আপনার পরিচয় আপনি দিতে পারবেন না अपनी हमें अमुको अमुक अफिसियल बुझे पे ना ठीक अनुरूप भाव शुद्म मुस्लिम इमानदार मुमीन अल्दार बंदाचयारे मन करते हाँ हमारे ये जथेष येचय जथेष हो गए না কিন্তু আপনার এই কার্ড কোথায় আপনার এখানে কার্ড আছে কি না কার্ডটা ঠিক আছে এই পরিচয় আপনাকে সংরক্ষণ করতে হবে কোনোভাবেই এটাকে বিনষ্ট করতে পারবেন না ধ্বংস করতে পারবেন না নষ্ট করতে পারবেন না যদি আপনার পরিচয় আপনি নষ্ট করেন তাহলে আপনাকে যখন পরিচয় পত্র পেশ করতে বলা হবে তখন আপনি আর পরিচয় পত্র দিতে সক্ষম হবেন না কারণ আপনার চোখ যখন বন্ধ হয়ে যাবে বন্ধুগণ চোখ যখন বন্ধ হয়ে যাবে যখন এই পার্থিব জীবন শেষ হয়ে যাবে তখন থেকে প্রত্যেকটি ম্যানসিলে প্রত্যেকটি প্রেক্ষাপটে প্রত্যেকটি স্থানে আপনাকে ওই পরিচয়পত্র পত্র দিয়ে কি করতে হবে অগ্রসর হতে হবে ঠিক না। টি ঠিক করতে হবে কার্ড এই কার্ডের মধ্যে তিনটি আপনার মূল আইডেন্টি রয়েছে মূল পরিচিতি রয়েছে তিনটি বিষয় রয়েছে যেগুলো। এই আইডেন্টি যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে ওই কার্ড আপনার সেখানে আর কাজ করবে না কার্ড দেখাতে পারবেন না শুধুমাত্র আপনাকে যখন জিজ্ঞেস করা হবে আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ লেখা দিদি আমি তো জানি না আমি তো সেভাবেই বলতাম যেভাবে মানুষ বলতো কি বলছি আমি জানি না তখন আপনি আর নিজের ইসলামের পরিচয় আপনি আলদার বান্দার পরিচয় अथच परिचयन आब जगह तो मुस्लिम अपना पासपोर्ट मुसलमान आज আপনার কার্ডের মধ্যে মুসলমান আছে এই জন্য আপনি মনে করতেছেন যে আমি তো মুসলিম কিন্তু মুসলিম হয়ে লাভ কি হবে বন্ধুগণ আমরা এখানে তিনটি পরিচয় রয়েছে তিনটি আইডেন্টি রয়েছে এটাই হচ্ছে মূল এবং এটি হচ্ছে ইসলামের মূল মূল মূল কন্টেন্ট মূল বিষয় এই বিষয়গুলো কোনো ব্যক্তি যদি সত্যিকার সংরক্ষণ করতে না পারেন তিনি যতই দাবি করুক না কেন যতই তিনি মনে করুক না কেন যে তিনি মুসলিম তিনি ইসলামের পরিচয় দিচ্ছেন তিনি ইমানের পরিচয় দিচ্ছেন তিনি যতই নিজেকে বুজুর্গ মনে করুক না কেন যতই নিজেকে বড় আলেম মনে করুক না কেন আল্লাহবুর আলমীর কাছে তার এই দাবির কোনো মূল্য থাকবে না হচ্ছে ইমানদার ব্যক্তিদের মূল বিষয় যেগুলো জানতেই হব যেগুলো না জানলেন আপনি সত্যিকার ইমানের উপর এই কার্ড আপনার কার্ডের মধ্যে কি আছে কোন জিনিসগুলো হেফাজত করতে হবে সেটাই আপনি জানতে পারবেন না কার্ডটা কি সেটা তো জানতে হবে আপনাকে ঠিক না যেমন আপনি কোন পোস্টে চাকরি করেন সরকারের আপনি ইউনিয়ন পরিষদে চাকরি করেন কোন পোস্টে চাকরি করেন আপনি কোন দোকানে চাকরি করেন কোন দায়িত্ব আপনার সেটাই কার্ডের মধ্যে দেয়া আছে সেই দায়িত্বটুকু আপনাকে বুঝতে হবে সেই কাজটুকু আপনাকে বুঝতে হবে আমার বন্ধুগণ এই দায়িত্ব যদি আমরা না বুঝি তাহলে আমরা এই কার্ডের মূল্যের মূল্য আপনার প্রথম মেন আপনাকে আটকাবে বলে যে কার্ডটা দেখি মার রব বুক তোমার রবকে আপনাকে প্রশ্ন করবে এখন আপনি যদি আপনার রবের পরিচয় দিতে না হন পরিচয় দিতে না পারেন তাহলে আপনি अनुसरण कर पक्षित असूल कर दायित्व दे अनुसरण कर আপনার মন গড়া বুজুর্গের অনুসরণ করেছেন পেশ অনুসরণ করেছেন দরবারের অনুসরণ করেছেন নবসের অনুসরণ করেছেন নাকি আল্লাহ করেছেন আপনি এখানে আপনি হয়তো মনে করেছেন যে এত বড় আলমের এত বড় বুজুর্গের অনুসরণ করলাম তারপরেও ঠেকে যাব কি বলতেছেন আপনি হ্যাঁ ঠেকে যাবেন কারণ হচ্ছে অবৈধ অনুসরণের কোনো সুযোগই নেই আমার বন্ধুগণ এই ব্যক্তির অনুসরণ করার জন্য আপনাকে কোন ধরনের পারমিশন দেওয়া হয়নি ভিত্তিতে তার অনুসরণ করছেন কোন অনুমতি আপনার কাছে রয়েছে কে আপনাকে বলেছে যে অমুকের অনুসরণ করুন একমাত্র কোরআন বাংলাদেশের মধ্যে যাকে নিলঙ্কুশ অনুসরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তিনি হচ্ছেন মাহমদ রসুল্লাহ সাল্লাহ যার আনুগুক্তের ব্যাপারে আল্লাহুল আলমিন বারবার কোরআন মধ্যে বলেছেন তোমরা আল্লাহরের আনুগত্য করো রা সুরের আনুগত্য করো নির্দেশ যাব সুরের আনুগত্যের জন্য কিন্তু আমরা আমাদের প্রবৃত্তির অনুসরণ করি আমরা আমাদের নপসের অনুসরণ করি আমরা শয়দান অনুসরণ করি আমরা আমাদের বুজুর্গ হুজুরের অনুসরণ করি আমরা আমাদের বড় হুজুরদের অনুসরণ করি আমরা আমাদের আকাবের দল অনুসরণ করে যাচ্ছি আমরা আমাদের দল মতের অনুসরণ করে যাচ্ছি তাহলে পুরোটাই উল্টা হলো পুরোটাই হলো এখানে কোনো ধরনের অর্থনাইজেশন নেই অনুমোদন নেই এদের অর্থনীতি কি যাদের অনুসরণ করছে গেছে তিন নম্বরে এই আইডেন্টি হচ্ছে প্রশ্ন হবে বেড়া বির মনিত রয়েছে মনগড়া তৈরি করা মানুষের মন মতো তৈরি করা দিন অনুসরণ করতেছেন বিভিন্ন তৈরি করা হচ্ছে বিভিন্ন ইবাদতরি করা হচ্ছে আর এগুলোই মূলত আমরা মনে করতেছি যে এটা হচ্ছে দিন এই দিনের অনুসরণ করে আমরা মনে করতেছি আল্লাহ লাভ করতে আল্লাহ নবী সাল্লা সাল্লাম করতে বলেন নাই এর মাধ্যমে আমার বন্ধুগন আল্লাহ হাবুল আলমিনের নৈকট্য লাভ করা যায় না বরং আল্লাহ হবুল থেকে এই কাজগুলোর মাধ্যমে আল্লাহ থেকে আপনারা দূরে সরতে থাকবেন প্রবৃত্তির এতটুকু ধারণার মধ্যে পারে যে মনে হয় আমি আল্লাহ আবুল আলমীর নৈ লাভ করতেছি না এই পদ্ধতিতে আল্লাহ আবুল আলমীরে নৈকট লাভ হবে না এটি আল্লাহ তাল পথ নই এটি রাসুল সাল্লাহ হিসেবে পথ নয়